আর একজন ভাই আচ্ছা তো আমরা আলোচনা সরাসরি যাওয়ার আগে আমরা রনি ভাইকে একটু তার ব্যাপারে অনুরোধ করি যেন আমাদের অডিয়েন্স জানতে পারে সম্বন্ধে ব্যাকগ্রাউন্ডিটি সম্পর্কে এটা তো খুব মুশকিল নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন মতো দেওয়া আমার নাম রেজাউল করিম রনি আমি পেশাগতভাবে সাংবাদিক ভাবে পত্রিকায় আমি কিছুদিন কাজ করছি বর্তমানে আমি দি জবান ডট নামে একটি অ্যানালিটিক্যাল এবং স্পেশালাইজড নিউজ মিডিয়াতে এডিটর হিসাবে আসি আর এমনিতে আমি লেখালেখি করি আমার লেখালেখি এবং চিন্তা ভাবনার আগ্রহের জায়গা হইল অবশ্যই কন্টেম্পোর পলিটিক্সি এবং আমি কথাবার্তা বলে কাজ করি আচ্ছা আমি অবশ্যই কি কিভাবে চিন্তা জানেন আমি আপনাকে চিনতে হচ্ছে আপনার একটা কথা দেখে এটা হচ্ছে হলি হামলার পর আপনি একটা লেখা লিখছিলেন যে মহাদশাই মেডাল করে ছোট একটা পোস্ট আমি ওই লাইনটা দেখে আমি আমার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশে সাংবাদিকরা গ্রস লেভেলে আসলে চাটার দল হমস্ত আপনাকে আমার সেরকম মনে হয় না কারণ হলো বাংলাদেশের সাংবাদিকদের আমি একটা লেখা লিখছিলাম মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা বেসিক্যালি আমাদের এটা মিডিয়া কালচারটা হলো ইসলামিক হাইব্রিড মানে আপনার যেটাকে আমরা বলি যে ছিন্ন মূল সেকুলার যেগুলো আছে না মানে ধরেন কথায় কথায় না বুঝে ধর্ম না বুঝে না বুঝে ধর্ম না বুঝে ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ হ্যাঁ এবং এইটা হলো বেসিক্যালি মানে আমাদের এখানে সমস্যাটা হয়েছে কোথায় যে বামপন্থী রাজনীতিবিদ যারা করতো এর মধ্যে দুটা গ্রুপ আছে একটা হলো রাজনৈতিক বামপন্থী আর একটা হলো অরাজনৈতিক বামপন্থী যেটাকে আমি নন পলিটিক্যাল বামপন্থী বলি নন পলিটিক্যাল কি একটু কালচারাল একটিভিটিস করবে একটু ছবির হাটে যাবে দুইটা মন দেখবে আর বিপ্লব বিপ্লব ফলে এই মিডিয়া জনগণের পক্ষে কেমন থাকবে এই মিডিয়া তো এন্টিক মানে তার কালচারাল পজিশনের কারণে হয়ে আসছে হম তো এই কারণে আমি সাংবাদিক কথাটা যখন বলি সাথে একটু এটাও বলা উচিত যে বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে দ্বারাই এক ধরনের সাংবাদিকতার চেষ্টা এবং আমার টিমরা যাচ্ছি আর কি জানিনা আল্লাহ আমাকে এখন সাংবাদিকদের ব্যাপারে পারসেপশন খুব একটা ভালো না মানে ভালো না ভালো কারণ নাই এবং আজকের এই পরিস্থিতির জন্য সত্তর পার্সেন্ট দেয়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 ভয়ের কারণে হোক বা নিজেরা টিকে থাকার কারণেই হোক এই অবস্থা মেনে নেওয়ার পরেও তাদের সামনে কোন উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি নেই হম কারণ কি ধরেন রাজনৈতিক পলিসি পলিসির মধ্যে হলো নিজেদের পরীক্ষিত কর্মী বাহিনীকে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া সেই জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রী যারা যারা হয়তো निजे जीवन झुंक खुब रिस्क छीचय धारण मुक्ति चेतनार कथा जो बाइरे चेतना तेज धारण करते फिर यही कटा आंदोलन मध्य दिए देखा गलो जो मुक्तिजुद्धर चेतनार जो राजनीति यार एक समस्या बैर हईल এরপরে দেখা গেল যে উন্নয়ন হচ্ছে ডেফিনেটলি কিন্তু কাদের শুধুমাত্র পার্টিজান একটা বাহিনীর ম্যাস পিপুলের ব্যাপারে কোনো আগ্রহ নেই ম্যাস পিপুল বলতে গিয়ে তারা জনগণ বলতে বুঝে পার্টি একটা নিজেদের পার্টির লোকদেরকে যারা জনগণ বলতে বুঝে এর বাইরের বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপারে তাদের কোন আগ্রহ নেই বরং তাদেরকে তারা নিজেদের দেশের মধ্যে করছে জামাত হাবিজাগুলি বলে জঙ্গি টঙ্গি বলে তো এই অবস্থার মধ্যে দিয়ে দেখা গেল যে তাইলে আবার মুক্তিযুদ্ধের এখন সরকারের যে অবস্থা একটা ফ্যাসিস কন্ডিশন বাংলাদেশে বিরাজ করতেছে তাইলে এখন সরকার আকারেও কোন আন্দোলন নিয়ে নামা যাবে না ফলে ওরা কৌশলগত ভাবেই তারা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর ছবি জননেত্রীর প্রতি সম্মান সমস্ত রকম চেতনার ভ্যালুজ হ্যাঁ সামনে রেখে তারা আগাইল তখন দেখা দিল মুক্তিযুদ্ধের চেতনা দুইটা একটা হলো শাসক শ্রেণীর লোক যারা শাসন করতেছে শোষণ করতেছে চেতনার কথা বলে আর একটা সেই অঙ্গীকারের দিকে তারা ধরেন দৃষ্টি দিল এবং সেই দৃষ্টি মধ্য দিয়ে তারা দেখাইলো যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে তোষামদির রাজনীতির কারণে বা ধরেন একটা ফেনাটিক অযৌক্তিক একটা বাহবা নেওয়ার জন্য যেভাবে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধের কোটা রাখা হয়েছে কোন অভিজ্ঞতা নেই এটা নিয়ে অনেকে আলোচনা করছেন আমি তারপরও জাস্ট একটু স্মরণ করাই দিতে চাই ধরেন বাংলাদেশে নিবন্ধিত মুক্তিযোদ্ধা প্রথম দিকে ছিল পঞ্চাশ হাজার এখন হইল দুই লাখ তাহলে দুই লাখ মুক্তিযোদ্ধার সন্তান যদি ধরেন গড়ে যদি আমরা আহ ধরি যে জন চারজন বা ধরেন পাঁচজন করেও যদি সন্তান ধরেন তাহলে দুই লাখ মুক্তিযুদ্ধের সন্তান হইল দশ লাখ তাইলে এই দশ লাখ জনগোষ্ঠী যদি মুক্তিযুদ্ধের আসে তাইলে গোটা জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যা এদিক দিয়ে বাংলাদেশের নারীদেরকে নারীদের অবস্থা আসলে ধরেন এটা মেডিস্ট্রিম সেকুলার মিডিয়া যেভাবে বলে পিছায় আসে বা ধরেন আমরা অন্যান্য জায়গার থেকে যদি দেখি ইভেন অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর তাদের জন্য রাখা হইলো দশ পার্সেন্ট কোটা তাইলে দেখেন এই যে তার কোটার যে ব্যাপারটা তাহলে মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়ার নামে একটা অযৌক্তিক অসম্মানের জায়গায় তো তারা ফেলে দিল মানে যখন আর ডেফিনেটলি মুক্তিযুদ্ধ যারা করছে তারা এই সমস্ত এটা মানে ধুলাই বৃষ্টি অন্ধকার কোথায় কি হচ্ছে কে মুক্তিযুদ্ধ আর কি নন মুক্তিযোদ্ধা বাড়া যাক তো ফলে মুক্তিযুদ্ধে এই কোটা আন্দোলনটা যারা করলো তারা সরাসরি বলতে পারতেছে না যে এটা আপনাদের এই যে বৈষম্যটা চালাই দেওয়া হচ্ছে এটার কোন মানে মাফ নাই আরকি এটার কোন সুযোগ নাই এড়ায় যাওয়ার তো ফলে সরকারের দিক থেকে তাদেরকে সরকার বিরোধী রাজাকার জামাত টামাত বলা হইলো এই জন্য প্রতিবাদও হইলো কিন্তু আমি যেভাবে মানে এটা কোটা আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা বৈষম্য তো এই ধরনের সমাজে বৈষম্য হইল কমন জিনিস যখন একটা সমাজে ক্ষমতাকে কেউ মনে করে। জমিদারির যারা সেবক তাদেরকে সে সুবিধা দিবে আর বাকিরা বঞ্চিত হবে এবং তখন বঞ্চনা এবং বৈষম্যটা একটা নিয়ম রুলসে পরিণত হবে এটি স্বাভাবিক ব্যাপার বাংলাদেশে হইস তাই হম ফলে ডেফিনেটলি আহ সমস্ত তত্ত্ব তথ্যের বাইরেও এটা সাদা চোখে বলা যায় যে উন্নয়নের সংখ্যা হ্যাঁ গত বছর আপনার প্রতি তিনজন একজন মানে আপনার এটা হলো সর্বশেষ দুই হাজার সতেরো স্ট্যাটিস্টিক আমি হ্যাঁ পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান এটা তো এরপর এত একটা বিশাল জনগোষ্ঠী যখন আপনার বেকার থাকে তারপরে উন্নয়নের কথা বললেন ফলে গোটা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা জিনিস ঘটলো একটা হলো মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি যে ফাঁপা এটা ফেল করলো বেসিক্যালি দেশের উন্নয়ন বা এই চেতনা সমস্ত অধিকার নিশ্চিত করতে পারলো না এই চেতনার কথা বলেই রিয়েলি ইনসাফ মানবিক মর্যাদা নিয়ে আরেকটা গ্রুপ দাঁড়াইলো এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাচ্ছি দুই নম্বরে এবং এদেরকে পরবর্তী সময় যেভাবে নগ্নভাবে, সারা দেশে দলীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দলীয় সন্ত্রাস দ্বারা এদেরকে দমন করার চেষ্টা করা হইল এর মধ্য দিয়ে আমরা যে মেসেজটা পাই সেটা হইল এই ধরনের আন্দোলনকে পলিটিক্যাল সায়েন্স ভাষায় মার্ক্সে পলিটিক্যাল সায়েন্স ভাষায় বলা হয় পেটি আন্দোলন মানে হইল কি ধরেন এই যে নিজের ভালো থাকা খাওয়া নিয়ে রুটি রুজি নিয়ে টেনশন আর কি একদম মানে একটা আধুনিক আত্মসচেতন মূলক নিজেরই ভাবিব আপনারই নিয়ে বিব্রত থাকিব আমি এবং আমার মিলা সুন্দর জীবনযাপন করবো বাচ্চা কাছে নিয়ে ভালো থাকবো ভালো খাবো এই যে আপনার বাদী সংস্কৃতির আপনার বিস্তারের কারণে আমাদের মধ্যে যে বাসনা তৈরি হয় সে বাসনার প্রেসার মধ্যে দিয়ে যে ধরনের অভাব বুথ আমাদের মধ্যে তৈরি হয় সে অভাব বুথ থেকে যে ধরনের আন্দোলন হয় সেগুলোকে আন্দোলনের ক্ষেত্রে না এই আজকে তাদের দাবি দেওয়া মায়েরা নেবেন তারা আনন্দ মিছিল করে মিষ্টি খাবে এই ফ্যাসিস্ট অবৈধ সরকারকে তারা কোলে তুলে নাচবে উপাধি দিবে দিসে ও হ্যাঁ এবং ওরাও যখন চাকরি যাবে এরাও জনগণের বিরুদ্ধে অস্ত্র আজকে যারা মায়ের খাচ্ছে এই ছেলেটাই যখন আজকে মাইর খাচ্ছে রাস্তায় দাঁড়ায় পুলিশের ও গুলি করবে তখনই এর মধ্যে ইনপুট করতে পারে যখন এখানে এটা সার্বিক জনগণের মুক্তি বা ইনসাফ প্রশ্নটা আপনার হবে ইনকোরেট করা হবে হুম যখন সমস্ত জনগণের পাশেপোরেট করা হবে তখনই শুধুমাত্র এই ধরনের আন্দোলনের একটা আদর্শিক বৃত্তি পাইতে পারে এবং তখনই এটা আসলে একটা মুক্তির আন্দোলনের দিকে পারে বা এটা কোনো রাজনৈতিক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 একটা রূপ দেখতেছি আমরা এই মুভমেন্টটাকে কাইন্ড অফ এরা আসলে আহ মোটামুটি ভালো থাকতে পারে খুশি আপনার একটা লেখা ছিল এপ্রিল মাসে যেটা লিখছেন আপনি যে কোটা বিরোধী আন্দোলনকে যেভাবে দেখতে হবে তো এই লেখার মধ্যে এই ধরনের কথাবার্তাগুলো আপনি যে এই ধরনের মুভমেন্ট আসলে মোর একটা স্বার্থ ভিত্তিক এদেরকে কিছু দিলেই এরা চুপ থাকে রাইট এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নাই। চেতনা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ না এরা সিম্পলি নিজেদের জন্য একটা স্বার্থ চায় বা তারা একটা ইনসাফ চাচ্ছে একটা সার্টেন লেভেলে তারা হয়তো কোটা প্রথা বাতিল করতে বলতেছে না সরাসরি তারা বলছে কথা সংস্কার হোক তো এই ধরনের একটা নিরীহ গ্রুপ হ্যাঁ যারা কোন পলিটিক্যালি কোনো থ্রেড পোস্ট করেন গভর্নমেন্টের এগেন্স্টে প্লাস এই গ্রুপটাই কিন্তু যদি চিন্তা করেন ফাইভ ইয়ার্স আগে একটা সেন্সে বলতে পারি যে সাংবাদিক ফুট সোলজার কারণ এরা কিন্তু এরা একটা সেন্স আওয়ামী লীগের সাপোর্টার কিন্তু তারা হয়তো সরাসরি মুভমেন্ট করে আর কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম এরা যদি গভর্নমেন্টের একটা সাপোর্ট গ্রুপ হয় এদেরকে খেপাচ্ছে আমি এভাবে এক্সপ্লেন করি যে প্রত্যেকটা ডেমোক্রেটিক স্টেটে প্রত্যেক ডেমোক্রেটিক রাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টিগুলার কিন্তু প্রত্যেকটা একটা সাপোর্ট গ্রুপ থাকে মনে করেন যদি আমেরিকায় চিন্তা করেন যে আমেরিকায় লিবারেটিভ একটা গ্রুপ আছে তো লিবার কনজারভেটিভরা হয়তো ছু যে আপনার রাইট উইংগুলাকে একটু পাত্তা দেয় বা খ্রিস্টান গুলা একটু হাতে রাখতে চায় আরকুলার হলে বাংলাদেশের চিন্তা করেন বাংলাদেশের আওয়ামী লীগ হিসাবে দেখবে হিন্দুদেরকে দেখে কিংবা শিয়াদেরকে ইসলামিক দলগুলোর মধ্যে যেগুলো পীর আছে যেগুলা মাঝভান্ডারি বা সামথিং লাইক দ্যাট এদেরকে আওয়ামী কিন্তু একটা হিসেবে কারণ এরা কারণ যেতে চায় না এরকম এই যে গ্রুপটা এই যে স্টুডেন্টের যে গ্রুপটা এটা কিন্তু আওয়ামী লীগ খেপাবে খেপাই তো তার নিজেরই ক্ষতি আপনি আপনার প্রশ্নগুলোর থেকে আমি দুই তিনটা পয়েন্টটা দিতে চেষ্টা করি এক নম্বর এই আন্দোলনের সাথে শাহবাগে আন্দোলনের অনেক যুগগুলো জায়গায় মিল আছে এক নম্বর মিল এরা প্রথমত শাহবাগের দুই তিন দিন পরে শাহবাগলি ফলো করছি আমি তাদের মধ্যে খুবই অগ্রগণ্য মানে আগে আগে ডিক্লিয়ার দেওয়ার লোকটিরা একজন কারণ আমি ওই ঘুমাইতেছিলাম বাংলা মোটরের একটা ভাষায় আমি সকাল লুঙ্গি পরে শাহবাগে দেখছি যাই দেখি হারমোনিয়ামিয়া গান টান গাই আমি দেখে রিক্সা ঘুরে চলে এসে লিখলাম যে এই যে রাবেন্দ্রিক ন্যাশনালিজম শুরু হইল শাহবাগেবাদের দিকে যাবে ঘটনা তাই করছে এবং ওই দিন থেকে আমি যে কমেন্ট করছি শাহবাগের একই কথা বলে যাচ্ছি তো শাহবাগের সাথে মিলগুলো গুলো আন্দোলন আন্দোলনের শাহবাগের আন্দোলনের দুই তিন দিনের মধ্যে ছাত্রলীগের কোলের মধ্যে বই আন্দোলন করছে এরাও এই কোটা যারা করতেছে ইউ আর ভেরি রাইট আপনি খুব সঠিক ভাবে পয়েন্ট আউট করছেন এরাও একই কাজ করতেছে কিন্তু ওই যে শুরুতে আমি যে পয়েন্টটা বললাম মুক্তিযুদ্ধের যে চেতনাকে আমরা আজকে কার কি চরিত্র আগামী দিনেও কার চরিত্র হবে এটা পরিষ্কার আমরা দেখে নিতে পারবি কিভাবে শাহবাগ মুভমেন্টের যে উন্মান্তনা যে মুক্তিযুদ্ধের চেতনা বা ধরেন যে এইভাবে একটা পুরানা ইস্যুকে বলেহার হ্যাঁ এই বর্তমান আওয়ামী লীগ সরকার দ্বারা করা হয়েছে হম এই রাজনৈতিক ব্যবহারের খপ্পটা এখানকার তথাকথিত শিক্ষিত ক্লাস বুঝতে পারেনি কারণ এখানকার জাফর ইকবাল বলেন তথাকথিত শিক্ষিত সুশীল টেলিভিশন মিডিয়া সংবাদপত্র এই ধরনের একটা রাবিন্দ্রিক বাঙালিগুলোতে চর্চা করা হয় এগুলি আদর্শ বাইরে গেলে আপনি কি আপনি প্রতিক্রিয়াশীল আপনি পশ্চাৎপদ আর যদি থাকে তাহলে তো কথাই নেই তো এই যে কালচারটা এই কালচারটা শাহবাগের পরে কিন্তু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 আমার ক্ষমতা ইচ্ছে ক্ষতিগ্রস্ত করবে হুমকি মুখে ফেলে দিচ্ছে তখন সে আসে এটাকে নামতে বাধ্য হইলো হম বাংলার মধ্যে দিয়ে এই আন্দোলনের এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ দিক যেটা সমস্ত সমালোচনার পরেও যদি কোটা আন্দোলনকারীদের মধ্যে কোন রকম কোন রাজনৈতিক মনুষত্বন করা আলাদা করা ছাড়া চিহ্নিত করা ছাড়া আগাইতে পারে না আগায় না তো এখন যেটা হয়েছে শত্রু মিত্র চিহ্নিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ তো রয়েছে সুযোগ চিহ্নিত হয়ে গেছে এখন সাহস করে শত্রুকে শত্রু ডিক্লেয়ার করা জনগণের পাশে দাঁড়াইয়া জনগণকে সাথে নিয়ে হ্যাঁ একটা সামগ্রিক আন্দোলনের জাতির জন্য এটা কল্পনা করতে আমার গাছি হয়ে উঠে আচ্ছা রবি ভাই এখানে একটা কোয়েশ্চেন একটা দুটো কোয়েশ্চেন আপনি এখানে একটা জিনিস বলতেছেন যে আমেরিকার যে চেতনার রাজনীতি বা যুদ্ধ চেতনা যে রাজনীতি এটার তুলে ধরছে বা এটার দাঁড়ায় আহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে স্পেসিফিক একটা নেগেটিভ আনছে নাইনটি থেকে তারা এটা পুশ করা শুরু করছে আস্তে আস্তে এবং নাইন থেকে টু থেকে টানা এটা একেবারে প্রধান মেশিনারি চালাইছে এই কোটা আন্দোলন পুরোপুরি সেই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 এখন তারা যদি আপনার কথা মতো ধরলাম তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় প্রবলেমটা কি হিস্ট্রিওগ্রাফি ইতিহাসের প্রবলেমটা কি তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম একটা পার্টিজান ইতিহাস সেগুলো সব এলিমিনেট করে একটা পার্টিজান বয়ানকেই একটা ইতিহাস আকারে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইতিহাসটা সাংবিধানিক ভাবে দেওয়া হয়েছে এই এইটাকে আমি বলতেছি সাংবিধানিক হ্যাঁ তো এই আলাপ একটু পরে করবো বাংলাদেশের ফেসিবাদ কেন বাংলাদেশের ফেসিবাদ সম্পনাজি লাগে এইটোলজি বুঝা মিল দিয়ে তার একটা যাই হোক আপনার পয়েন্ট যদি দেখা যাবে ধরেন আপনার কথা যদি আমরা ধরেও নেই করি যে হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনার এই ইতিহাসের বয়ান এটারই একটা কন্টিনিউশন ইনসিডেন্ট তাদেরকে যেইভাবে পেটানো হয়েছে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে ছাত্রলীগ কেন পিঠাইলো সামনে সম্মেলন আছে যে যত জঙ্গি পিঠাইতে পারবে সে মনে করেছে তত বড় হবে হম এটা যারা পিটাইছে এরাও যে কতখানি সহিদর্শ নিয়ে পিটাই এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে সন্দেহ আছে কারণ পিড়ানো দিতে রাজনীতি নাই পিটা দিচ্ছে সারা দেশে মানুষ কিছু বলতে পারতেছে না প্রতিবাদ করতে পারতেছে না কিন্তু যে জঙ্গিপনা তারা দেখাইলো কোট অ্যান্ড মানে যে উন্মাদনা যে হরহর এবং যে নৃশংসতা তারা দেখাইলো ক্যামেরার সামনে ক্যামেরা ধরলে মনে হয় মায়ের স্পিড আরও বাইয়া যায় ভিডিও গুলো যেমন দেখতেছিলাম তো অন্যদিকে যারা মায়ের খেললো বহন করার পরেও যখন মায়ের খেলো নাও কাম টু দ্য এখন কিন্তু সে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন দিলেন না আবার আপনার ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে পিঠাইলেন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 আপনি যেটা বলতেছিলেন যে এটা একটা পেটি বোঝা আন্দোলন স্বার্থবাদী আন্দোলন চেতনার আরেকটা সাইড কে মানে প্রতিনিধিত্ব করে আরেকটা তাহলে এদিকে আমি যদি মুক্তিযুদ্ধ চেতনার মানে ধারক বাহক আওয়ামী লীগ কে মনে করি তাহলে এটা একটা বেসিক্যালি পার্টিজান মাস্তানির আইডিয়লজি আর যদি আমি এদেরকে মনে করে যে এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা রিপ্রেজেন্ট করে তাহলে এটা একটা স্বার্থবাদী চেতনা ঠিক চেতনা না একটা স্বার্থের ব্যাপারের চেতনাটা এখানে আসলে কি হচ্ছে কারণ যদি এটা আমরা এভাবে ধরতাম যে মুক্তিযুদ্ধের চেতনা যদি এটা হয় যে একটা আহ শোষিত অপ্রেস একটা পিপল তাদের নিজের অধিকার আজ জন্য যুদ্ধ করতেছে তাহলে এই এটার সাথে কিন্তু গোটান্তর ভাবে পড়ে না কারণ এরা কিন্তু অন্য কারো স্বার্থের জন্য আসে না এটা শুধুমাত্র নিজেদের খুব সংকীর্ণ একটা স্বার্থের জন্য মারামারি করতেছে কোনটা বলুন আপনি যে প্রশ্নটা তুলছেন এই প্রশ্নের নশ্নের ভিতরের আওয়াজটা হইলো মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আসলে রিয়েলি একটা ইডোলজিক্যালি স্ট্রং এবং চেতনা রাজনীতি আপনার এ কথা রিস্ক বললাম তারপরে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার কোন ভবিষ্যৎ আরো নাই হম ইন লং টার্ম কেন নাই গ্লোবাল কন্ডিশন যদি আমরা দেখি এবং সাউথ এশিয়ান যদি আমরা দেখি এক নম্বর কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা নয় মাসের এই যে মুক্তিযুদ্ধটা এই মুক্তিযুদ্ধটা জনগণের কাছে প্রকুল্লি একটা গন্ডগোল হম ফলে ম্যাক্স পিপল আমি বলছি একদম সাধারণ খেটে খাওয়া মানুষ তার কাছে একটা গন্ডগোল তার কাছে অত মহান ব্যাপার না কিন্তু তারা অত কিছু বুঝেও না হ্যাঁ তার মানে এই গন্ডগোল কথাটার মধ্য দিয়ে আপনি দেখবেন যে আপনি গন্ডগোল তার কাছে না ও আবেগে কত কত না হ্যাঁ তার মানে সাধারণ পাবলিক কাছে এই বিষয়টা অত বড় না যত বড় আসলে রিপ্রেজেন্ট করা হয় কিন্তু এর বাইরেও আপনার প্রশ্নটা যদি আপনার প্রশ্নটা খুবই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 म एक ही सतचलतो डाउट अपना खुबी गर्वित क्योंकि ग्लोबल फिल्डे इंटरनेशनल प्याराडाइम चिंता करें जेहेत राष्ट्र पवार निजेरा मतदर्शी लड़ाई चालई नहींजेद मध्य নিজেদের কোনো কালচারাল স্ট্রাগল করি নাই এবং আমরা যেটা করছি অলওয়েজ একটা ওই সাবজেক্ট কলোনিয়ালিজম কায়েম করছি এটা ভারতীয় তো ভারতীয় না কলকাতার উপনিবেশ নিজেদের গঠন করতে পাই ধন্য মনে করছি কালচারালি ফিলোসফিক্যালি ফলে আমাদের কোনো এতদিনও এত না দাঁড়ানোর ফলে কি এই মুক্তিদের চেতনাটার সাথে রাবিন্দিলে একটা ইউরোপের আর কি এরা আপনার একটা একটা জিনিস একটু আমি মুসলিম ওয়ার্ল্ড এ দেখবেন আপনি টার্কি তোনেশিয়াতে দেখেন বাংলাদেশের টার্কি তে কামালটা লং টাইম ছিল আচ্ছা হ্যাঁ আপনি বলেন্লিশটা যে প্রশ্নটা মানে খুবই গুরুত্বপূর্ণ ফলে দেখা যাচ্ছে কি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 টোটালিটি টোটাল জনগোষ্ঠীকে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ একটা নতুন এডিওলিক্যাল স্টেট হ্যাঁ কালচারাল বেসিস বেসিক্যালি এখনো পর্যন্ত এর মধ্যে নাই হম তাহলে লেটস আমাদের স্ট্রাগলটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন হইতে পারে কিন্তু আমার কথা যদি আমি বুঝাইতে বাইরা থাকি বা আমি নিজেও যদি বুঝে থাকি তাহলে িক ডেসি থাকবে খুব ভালো এরকম একটা স্টেটও গঠন করা সম্ভব না এবং এখানে আরেকটা বিষয় কি মানে মুক্তিযুদ্ধের চেতনা একটা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 ছোট্ট সময়ের মোটামুটি মধ্যেই মানে অনেকদিন ধরে যুদ্ধটা চালাচ্ছিল তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা রেজাল্টটা পায় গেছে মানে সেখানে রাজতন্ত্র হটাইয়া তারা যখন একটা স্টেট ফর্মেশনে দিয়ে গেল তারা দুই বছর সময় নিচে একটা জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য নানা সেক্টরের লোকজন নিয়ে তারা মিটিং করছে তাদের মতামত নিশ্চয় যাচাই বাছাই করছে ইয়া করছে তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে কি সাল হয়ে গেল তারপরে ক্ষমতা নিল একটা দল আওয়ামী লীগ তারপরে তার লোকজনদেরকে ডাকলো যারা তার ঘনিষ্ঠ ছিল ডক্টর কামাল টামাল মিলাইয়া আইসা বলল আছে একটা সংবিধান দরকার এখন ক্ষমতা একটা কৃষক মুক্তিযুদ্ধ করে তার আকাঙ্ক্ষা এবং একটা মিডিল ক্লাস ঢাকাইয়া পোলা যখন মুক্তিযুদ্ধ করে তার আকাঙ্ক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল মিলিটারি যে অংশটা সেনাবাহিনীর যে বীর সেনানীরা আমাদের ধরেন হ্যাঁ বলা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহেরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে তাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ আবার ধরেন খুবই সাধারণ ধরেন যে ছাত্র জনতা তাদের এক আকাঙ্ক্ষা ছিল ফলে মুক্তিযুদ্ধের মধ্যে দেখেন অনেকগুলো গ্রুপ ছিল যারা আবার বামপন্থী যারা ছিল সিরাশিকদের গ্রুপ টু তারা আবার দুই কুকুরের লড়াই বলতেছিল দুইটাকে তারা খারাপ রাষ্ট্র হবে হ্যাঁ তারা বর্জন একদিকে পাকিস্তানি গুলি বিরুদ্ধে অস্ত্র আবার স্বাধীন করতে যাচ্ছে মানে মাল্টি গ্রুপ ছিল নানা রকম গ্রুপ ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা আহ অবস্থান ছিল স্বার্থ ছিল পলিটিক্যাল এজেন্ডা ছিল কিন্তু সবগুলো এক্সক্লুড করে সবগুলো বাদ দিয়ে একটা পার্টির এজেন্ডাকে স্বপ্নকে জাতির স্বপ্ন আকারে দেওয়া হ্যাঁ তখন থেকে মুক্তিয চেতনার মানে সম্ভাবনার কোফিনে অন্য টাইপের একটা প্রশ্ন করি আবার মানে হয়তো বেসিক প্রশ্ন হতে পারে যে এর আগে এর আগে কোন গভর্নমেন্ট ছাত্রদের একটা জেনারেল আন্দোলন সেভাবে কখনো মানে এগেনস্ট যায় নাই হ্যাঁ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 দুজনের পয়েন্টে বুঝছেন প্রথম কথা হলো আহ এই সরকার মুক্তিযুদ্ধের কোটা সরি এই যে আপনার কোটা সংস্কার আন্দোলন এত দিন পরে এসে যেটা তারা বলতেছে সরকার বিরোধী আন্দোলন তাকে না তারা শুরু থেকে বলতেছে এটা সরকার বিরোধী আন্দোলন কেন বলতেছে ফেসিবাদ অলওয়েজ ঠিকা থাকে হইল যুদ্ধের উন্মাদনার মধ্য দিয়ে সে যুদ্ধ অবস্থা সারা ঠিকতে পারে না যুদ্ধ অবস্থা ছাড়া টিকতে পারে না এটার কারণটা হইলো যুদ্ধ তাকে দুই ভাবে হেল্প করে যুদ্ধ তাকে তার সক্ষমতা বৃদ্ধি করতে বাড়াইতে বা তার কাদের আছে তার ডেডিকেট কর্মী বা পুলিশ বাহিনীর মধ্যে কারা আসে ফিল্ডে কারা আছে পলিটিশিয়ানদের মধ্যে এটাকে খুঁজে বাইরে ফেলতে সাহায্য করে আর সবচেয়ে বড় সাহায্য যেটা করে সেটা হলো ম্যাস পিপুলের মধ্যে একটা ভয় জন্ম দিতে সাহায্য করে যেটা তার ক্ষমতাকে প্রোটেক্ট করে ফলে ফ্যাসিবাদের জন্য যুদ্ধ হলো অনিবার্য যুদ্ধ ছাড়া সে টিকতে পারে না সে সুতা বাইরে যুদ্ধ করবে খুব পরিষ্কার ফ্যাসিবাদের ক্ষেত্রে ফলে অন্যদিক থেকে এই সরকার যখন রাগ করে হোক যেভাবে হোক কোটার ঘোষণাটা দিয়ে দিল সরকার প্রধান কারণ মানুষ খুব তো লিমিটেড মানুষের ক্ষমতায় সামান্য হম নিজেকে মনে করার কোন কারণ নেই তো তারপরেও ধরেন ট্রেন্সি কি আমরা যদি দেখি সাইকোলজি যদি দেখি ফেসিস্টের ফেসিভাতের যখন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 কিন্তু মোটামুটি হইলেও তো একটা নাম কষ্ট হইলেও তো একটা গণতান্ত্রিক ব্যাপার থাকে একটা স্টেটের মধ্যে এখন হম পৃথিবীতে সব বেশি থাকে সৈরতন্ত্র ক্ষমতা থাকলেও তার একটা থাকে আপনি যদি বলেন সেটা যথেষ্ট সময় না এটা যথেষ্ট সময় না কারণ হইলো এই যে এক নাম্বার সংকটটা হইলো কোথায় এক নম্বর সংকটটা হলেও কোটায় হাত দিতে হইলো তাকে এক নম্বর মুক্তিযুদ্ধের কোটায় হাত দিতে হবে আমি আপনাকে আরাম বলে রাখি কুটাবেরি যে পিটা আসছে এটার পক্ষে সাপোর্ট তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের সন্তান নারী টারে সবাইকে রাস্তায় নামাবে সরকার প্রথমত যেটা চাইছে নির্বাচনটা পার করে দিতে চাইছে এটা বইল হ্যাঁ সব হয়ে যাবে মনে করেন আপনি যেটা বলেন যে মুক্তিযুদ্ধের আহ সন্তান ফ্যামিলি যে এটাকে আসলে এতটাই পাওয়ার ফুল স্ট্রং সাপোর্ট গ্রুপ খুশি করার জন্য গভর্নমেন্ট তার আরেকটা সাপোর্ট গ্রুপকে এভাবে পিটাবে তার একটা কর্মী বাহিনী আছে সেই কর্মী বাহিনীর পিঠাইয়া এদেরকে ঠান্ডা করার ক্যাপাসিটি থাকলে সে খুশি জনগণের চিন্তা করলে সে তো পলিটিক্স করতো সে তো পলিটিক্স করে না সে ক্ষমতা চর্চা করে ক্ষমতা আলাদা সেটা নিয়ে কিন্তু তারা করে না আচ্ছা আমি যদি জিনিসটা সহজভাবে বলি ব্যাপারটা কি এরকম যে কোটা যদি আওয়ামী লীগ মানে গভর্নমেন্ট আওয়ামী যেটা এখন তারা যদি বাতিল করতে যায়। তার নিজের পার্টি মিনিং তার কর্মী বাহিনী গুন্ডা বাহিনী যেটাই বলেন তার নিজের পার্টি তার বিরুদ্ধে এরকম কি ব্যাপারটা হ্যাঁ এক কথা সে সংস্কার করুক বা বাতিল করুক এই দাবিটা মেনে নেওয়ার মধ্য দিয়ে এটা প্রুভ হবে নয় বছরের এই শাসন আমলের মধ্যে দিয়ে যখন কোন দাবি সে মানতে বাধ্য হইল না তার যে ধরেন যারা যারা মনে করে এই ক্ষমতাটাকে যারা চিরঞ্জীব অমর মনে করে তাদের মধ্যে কনফিউশন তৈরি করবে মরালি তারা আহ হবে হ্যাঁ ফলে এটা মেনে নিলে মেনে তো নেওয়াই যায় হ্যাঁ মেনে নেওয়া তো আর আমরিক না মেনে নিয়ে মুক্তিযুদ্ধের সন্তানদের অন্য জায়গায় চাকরি আলাদা ইম্প্যাক্ট হবে লৌহ মানবের যে ক্যারেক্টার হ্যাঁ অনর আমার কথায় একমাত্র কথা তার তো ধুলাই বৃষ্টি অন্ধকার তো মানের জলের মতো ভেসে গেল ফলে এই জায়গার থেকে এটা মানা পরাজয় এই পরাজয়টা কি এরকম একটা ফ্যাসিস্ট সরকার মানতে চাইবে কোনোভাবেই না তারা ফলে তারা ফাইট করতে চায় এমন আর যুদ্ধের মধ্যে দিয়ে তার জন্য এই আন্দোলনটা এই আন্দোলনটা আন্দোলনটা আন্দোলন আচ্ছা আর একটা মজার কথা হইলো সরকারের লোকজনের কথাবার্তা শুনলে আসি পায় আচ্ছা ধরেন এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলন করা যাবে না এটা কোন আইনে লেখা আসছে ওদের আন্দোলন হ্যাঁ এটা সরকার বিরোধী আন্দোলন মানে তাদের মারা সরকারটাকে একটা রুচিমতো টাকাটা তো রাজনৈতিক কোন লোক এই কথাটা বলতেছে না তোমরা যে আল্লা দাবিটা করতেছ এটা সরকার বিরুদ্ধে আন্দোলনের দিকে রূপ নিচ্ছে তাই এরা হয়ে গেছে হ্যাঁ হবে আসলে একা খেয়াল করেন্লার এই যে যারা আন্দোলন করতেছে টু থাউজেন্ড থার্টিনে কিন্তু আহ্লাদ করার যে সিনারিও তখন থেকে কিন্তু জাস্টিফাইড যে আসিফ উদ্ভাবে বিখ্যাত লেখা আছে না মানুষ এই যে না মানুষ হয়ে গেছে আওয়ামী লীগ সবাই এদেরকে মারো পিটাও ধরো ঘুর করো করো কোন সমস্যা নেই তাদের রাইট নাই জার্মানিরা ছিল না যে আচ্ছা আমি নেক্সট কোয়েশ্চন টা আসিবাদ করি আহ আসিবাদ্সপিরিয়েন্স থেকে যে টু থাউজেন্ড এ একটা ঘটনা হয়েছিল বাংলাদেশ আর্মির সাথে একটা ক্লাস টু তুমি দেখছো শাহবাগের সময়টা কি সেটা হলো মিনিচরি গভর্নমেন্টের বিরুদ্ধে যেটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা শুরু হয়েছিল আর থার্টিন এ যেটা শাহবাগে হল দুটার ক্ষেত্রে আমার ধারণা দুটার ক্ষেত্রে খুব ভালো শাহবাগের ব্যাপারে এটা আমরা সবাই জানি সেভেন এর ব্যাপারে আমি এক্সাক্টলি জানি না এটা আমার ধারণা দুটোর ক্ষেত্রেই আমরা দেখি নাই কিন্তু পেছনে খুব ভালো একটা কাঠামো ছিল একটা স্ট্রাকচার ছিল যেটা যখন ফার্স্ট স্পার্কটা হয়েছে বা প্রথমটা যখন হয়েছে তারপরে এটা বাকি সবকিছু মোবাইল করছে চলছে এই কোটা আন্দোলন সাংগঠনিক কাঠামো নাই কোন স্ট্রাকচার নাই কোন পার্টি নাই এরা মোটামুটি স্বতঃস্ফূর্ত ভাবে করতেছে সো সেভেন এ যেমন ঘটনা ঘটলো তার একবার দু দিনের মধ্যে যত বুদ্ধিজীবী আছে এরা সব বক্তব্য বিবৃতি নিয়ে হাজির হয়ে গেল তারা ভাব নিল এই যে এসব কিছু ব্লগার যারা মোট জনগোষ্ঠীর লাইক একটা সিঙ্গেল ডিজিট পারসেন্টেজ না এরা কথাবার্তা বললো বাট লাইক এক সপ্তাহের মধ্যে আমরা যে ওভারহেড ছবিগুলো দেখছি লক্ষ লক্ষ মানুষ এখানে এসে হাজির হলো এটা তো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 আমরা দেখে আসছি এর পরবর্তীতে ছাত্রলীগ আসছে এখন এই যে একটা মাস্তান গ্রুপ এরকম মাস্তান এদেরকে ডিল করার জন্য আসলে আর একটা পলিটিক্যাল বা আরেকটা মাস্তানটা লাগে রাইট যদি আপনাদেরকে সামলাতে চান আদারওয়াইজ সাধারণ কখনো কিন্তু ধরেন ছাত্রলীগ যেটা করতেছে এটা আমি মোটেও অবাক না বিস্মিত হচ্ছি না এটাই এটাই ছাত্রলীগের এটাই করার কথা হম এটাই ছাত্রলীগ আসলে আর অন্যদিকে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে আমি যদি বলি শিবির বা জামাত যারা যে যারাই বলেন ওরা ওরা যে রকম করে ওরা অল্টার ইগো একটা আরেকটারিগো আরকি হ্যাঁ একটা আর একটা আর আচরণ নকল করে একটা আর একটা জায়গায় বেসিক্যালি জামাত আওয়ামী লীগের মতো শক্তিশালী হয়ে উঠতে চায় সর্বপ্রবণ হয়ে উঠতে চায় মেনিস্টিম হয়ে উঠতে চায় আর আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল স্ট্রাকচার হয়ে উঠতে চায় যতখান নিয়ে আসছে আর কি বুঝছেন ফলে দুইটার মধ্যে ফাংশন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের প্রত্যেকেরই তার মত করে তো ক্যাডার বাহিনী আসে বাহিনী তো লাগে সেটা তারা করে থাকে কিন্তু এই কেডার বাহিনী ভূমিকা কিন্তু কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় ট্রিকায় থাকার জন্য কখনই মানে নিরবিচ্ছিন্ন সুযোগ বা সুবিধা করে দিতে পারেনি কেন পারে নাই বেসিক্যালি নির্ধারিত হয় সাউথ এশিয়ান পলিটিক্স এর মূলত ইন্ডিয়া এখানে বড় বিগ ফ্যাক্টর ইন্ডিয়া ফ্যাক্টরের বাইরে যে যারা এখানে পলিটিক্স করার চেষ্টা করছে তাদের পত্রিকা পরিণতি করুণ হয়েছে এটা আমরা জানি তো সেদিক থেকে এই ধরনের স্টুডেন্ট পলিটিক্স গুলোর উপর নির্ভর করে দেশের রাজনীতির কোনো কোন ধরণ বৈপ্লবিক পরিবর্তন আশা বা ভরসা আমি দেখি না কোনো স্বপ্ন আমি দেখি না সম্ভাবনাও দেখি না এটা আর একটা ব্যাপার যেটা বলছি এই ধরনের স্টুডেন্ট পলিটিক্স যারা করে আমাদের যে ছোট ভাইয়েরা করে আম ছাত্র বা ছাত্রলীগ তাদের প্রত্যেকেরই আদর্শের লেভেলটা হইলো এটাকে রিয়েলি ফ্যানাটিসিজম বলা যায় ও কেন আওয়ামী লীগ কে ভালোবাসে দুই নম্বর হলো প্রভাকে সত্য বইলে ধারণ বিশ্বাস করিয়া তিন নাম্বার তিন নম্বর হলো গালি দিয়া চার নম্বর হইলো হ্যাঁ কেন ভাবে উন্মাদনার যে সংস্কৃতি এডুকেশন ইস্ট এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলতেছে এর মধ্যে দিয়ে তো কোন পলিটিক্সই সম্ভব না কোনো গিয়ে তো মানুষই সম্ভব না মানুষ হয় সম্ভব না কারণ দান্দাটাই থাকে হলো এর মধ্যে একটা ক্ষমতা চর্চা করবে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 কর্মী মেয়ে উম্মাই আবিমা নাম সম্ভবত এবং আরেকজন এরকম কেউ তারা কিছু কথা বলছে যেটা মানে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছে যে কারণে আওয়ামী এটা খুব মানে মানে খুব লাগেদের এদের মধ্যে একদম যার বয়স মানে সম্ভবত সে রেপ মিন করছে তোমরা না করো তাহলে আমাদের নামতে হবে আমাদের হাফ সেঞ্চুরি নামতে হবে এরকম একটা কথা বলছে সে যখন বিবাহিত বহিঃপ্রকাশ হলো একজন এক্স ছাত্রলীগের সে স্ট্যাটাস দিছে যে ছাত্রলীগের যারা কর্মী আছে এরা কেন এখন এদের শিক্ষা দিচ্ছ না কাজ সারা কেন শেষ করতনা নইলে আমাদেরই আসতে হবে এখন সে কিন্তু লাইক এমন সে সমতর একটা আচ্ছা একটা কমন প্রশ্ন ভাই এটা হলো এই টাইপের মুভমেন্ট নর্মালি যা হয় যে এই অপোজিশন পার্টিগুলার সাম মুভমেন্টটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করতে পারে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নিজের আন্দোলন করার ক্যাপাসিটি নাই তো নাইও অন্য যেকোনো আন্দোলনকে যে সে পলিটিক্যালি সাপোর্ট করবে বা এটা থেকে নিজের থেকে নেবে মানে নিজের ফায়দারে নেবে সেই অবস্থা তো দলটার আর ধরেন বিএনপির স্বাভাবিক এটা এটা বিরোধী দল আওয়ামী লীগ থাকলে পাইতো এরকমই আরকি ব্যাপার আচ্ছা বিএনপির আসলে থাউজেন্ড থার্টিনে স্বাভাবিক সময়ে ওদের যে স্ট্যান্স ছিল মানে কোনো স্ট্যান্স না থাকাটাই ওই সময় আসলে ইসলামের একটা ভার্সন হ্যাঁ ফলে জামাত ইসলাম বিএনপির সাথে আসে দেখে যে বিএনপি কে একটা ইসলামিক দল যারা মনে করে তারা তাদেরকে তাদের রাজনীতিতে ইসলাম বা ধর্মের ব্যবহার নিয়ে তাদের ধারণা নেই এক নম্বর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 মানে বিএনপি নিজের রাজনীতি যেটা ধরেন আওয়ামী লীগ কোন না কোন রকম ভাবে পারছে তার ফাঁপা ন্যাশনালিজম হোক চেতনার বিষয়টা যেমনি হোক ডিল করে হোক আওয়ামী লীগ তো কিছু না কিছু একটা করাইছে নাকি বিএনপি তাও দাঁড় করাইতে পারে না রাজনীতি করে জাস্ট উপর করে আওয়ামী লীগ ফেল করে যে জায়গায় বিএনপি সেখানে করে বিএনপি নজুন করে নিজের যে রাজনীতি তৈরি করবে এই কাজটা করে নাই এটার গুরুত্ব এখনো বুঝে না গুরুত্ব যে লোকটা বুঝছিল সে ছিল রহমান তো জিয়া রহমান বুঝছিল অল্প সময় যতটুকু করে গেছিলাম ইডোলজিক্যাল পার্টি গুলোর তো এক ধরনের ইয়ে থাকে স্ট্রেন থাকি সেটা আসতে কিন্তু জামাত ইসলামের প্রবলেম যেটা হলো জামাত ইসলামের প্রবলেম জামাত ইসলাম মানে মেইন স্ট্রিম হইলেও একটা আওয়ামী লীগ কারণ হইল যখন ন্যাশনাল পলিটিক্স কে ইসলামের জায়গা থেকে ব্যাখ্যা করতে যাবে এবং বাংলাদেশের এই ন্যাশনালিজম কে একই সাথে ধারণ করে ইসলামিজম করতে যাবে তখন এটা একটা রাবিন্দ্রিক ইসলাম জামাত ইসলাম দিলি ইসলাম এ যদি আসে আমার কথা কোন রাখতে পারেন বাংলাদেশে তখন কায়েম হবে রাবিন্দ্রিক ইসলাম আচ্ছা আমাদের একটু ব্যাপার কিরকম রাজনীতি ইচ্ছা মূল্য আপনার সে বাইরে যেতে পারবে না এটা স্বাভাবিক এটা আমি বাইরে না যাইতে পারে ইসলাম এর মতো ইসলাম ডিটেল প্রশ্ন করি সেটা হলো আপনি তো বলতেছেন এবং আমি একটু দেখেন আমি মনে করি প্রত্যেক মানুষের যে কোনো রাজনৈতিক দল তার দেশের সাপোর্ট করার অধিকার আছে আওয়ামী লীগ বিএনপি পার্টি হোয়াট এভার বিশ্লেষণ করার চেষ্টা করি তো শ্রোতাদেরকে আমার বিনীত অনুরোধ আমার বক্তব্য পার্টি বক্তব্য আকারে নিবেন না এটা আওয়ামী লীগ ফ্যাসিজম করতে সেটা আওয়ামী লীগের এইভাবেই বলতাম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 এবং মিডিয়ার একটা বড় ভূমিকা আছে বিষয়টা হলো যে এই অবস্থাটা কেমন এটা যেমন ধরেন নুরু তাকে রাজশাহারা রাজশাহী ইউনিভার্সিটির যে ছেলে একটা পাব ভেঙে গেছে তরি কুন্দা তাকে রাজশাহী মানে সরকারি মেডিকেল থেকে বের করে দিছে মিডিয়া মিডিয়া আমরা দেখতেছি গত পাঁচ বছর ধরে একটা মানে একটা পার্টিসান এবং আপনি যেটা বললেন যে এটা সরকার বিরোধী এটাই একটা অপরাধ এরা জামাত শিবির এটাই একটা অপরাধ এবং কোটা বিরোধী ওরাও আবার এসে বলে না আমরা জামাত শিবির আমরা জামাত শিবির হওয়াই অপরাধ এরকম একটা অবস্থা এরকম একটা অবস্থা চোখ হয়ে গেছে তো এই ব্যাপারটা মানে এটা তো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 তো তখন কিন্তু একটা মজার ব্যাপারও একটা সাথে ঘটছে এখানকার কিছু আইনজীবী দাঁড়াইছে যে তারা তাদেরকে আইনি সহায়তা দিবে কিছু ডাক্তার দাঁড়াইছে তারা বলছে যেমন জাফরুল্লা চৌধুরীর মতো লোক দাঁড়াইছে তারা বলছে তারা চিকিৎসার ব্যবস্থা করে দিবে তাদেরকে ফ্রি চিকিৎসা করানো যাবে ফলে অন্যান্য পেশাজীবী অভিভাবক বিন্দু শিক্ষকদের একটা অংশ এই এতদিন পরে ঘুষ ফিরছে নাগরিক সমাজের শাহবাগে আমরা যে সিভিল বয়েসটা যেটা হারাই ছিলাম হ্যাঁ তারা কিন্তু সব জায়গায় তো প্রতিহত করার পরেও ধরেন এইটাকে এই প্রবণতাকে যদি আপনি বুঝতে চান বা ব্যাখ্যা করতে চান এটা কিভাবে ব্যাখ্যা করা যায় ধরেন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 হ্যাঁ যেমন এটা শুরু হয়েছে অবশ্যই শাহবাগের মধ্যে দিয়ে তো এবং এটাকে পপুলারাইজ করা হইছে। ফলে এখনকার এই ভায়োলেন্স তো মানে জনগণ মাইনে নিতে বাধ্য বা জনগণকে খুব বেশি এই এর ফলে যে গণবিপ্লব হয়ে যাবে গণ হয়ে সেটা কোনো কারণ নাই কি হবে এটা বলার জন্য ধ দেখলে। হ সাল দেখেন পঁচাত্তর সালে কি হয়েছে পঁচাত্তর সালে হইসে এখানকার সুন্দরী মেয়েরা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 হ্যাঁ বুঝুন আপনার কি মনে হয় যে এরা আসলে কোন পরিবর্তন আসছে চিন্তায় নাকি এটা তাদের নিজের ক্লাসের লোকজনের উপর নিজের ক্লাসের লোক আক্রান্ত হচ্ছে মানে শহুরে ভার্সিটি কেন্দ্রিক যে শ্রেণী সেই ছাত্ররা আক্রান্ত হচ্ছে দেখে তাদের এখন আমি যেহেতু ওরকম মার্চিস না সে ভয়ের থেকে তারা এটা করতেছে যারা করতেছে তাদের প্রত্যেকেরই পঁচাত্তর সাত সাল সম্পর্কে ধারণা আসছে তারা যেহেতু সরাসরি এখন প্রতিবাদ করতে পারতেছে না দেশে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তারা দেখতেছে না তারা মনে করতে একটা আলোচনা করা যাক যে আসলে আহ সোফার আপনার জাফর ইকবাল বলেন সারিয়ার কবির মুক্তিম মামুন আনিসুল হক এদেরকে এই গ্রুপটা একটা লিডিং সময় এবং আন্দোলনদেরকে যারা পিটায় যারা পলিটিক্স করে প্রত্যেকে একটা জিনিস মিক্সোর করে যে শেখ প্রতি তাদের লয়াল্টি আছে ওইটা মিক্সোর করে দেন ছাত্রলীগ প্লিজ মানুষের মধ্যে যে জাফর ইকবাল আমরা ওনাকে এরকম দেখছি অমুক চুপ তমুক চুপ ওনারা কেন কিছু বলতেছে না বা কেন বলবে এই যে বুদ্ধিজীবী ধারণা এই যে বুদ্ধিজীবী যাদের নাম নিলেন আপনারা যাদের নাম নিলেন প্রথম কথা হলে এরা মানুষ কিনা হম এরা প্রত্যেকে পার্টি লোক এবং কি একটা পার্টি যে পার্টিটা রাজনীতি এখন আমি মনে করি এরা যদি রিয়েলি এরা আওয়ামী না এরা বন্ধ এরা যদি আওয়ামী হইতো তারা আওয়ামী লীগের রাজনীতি থাকবে যে থাকে বিএনপিরও আছে এটা সমস্যা না কিন্তু কথা হলো এই যে যাদের নাম নিলেন এটা তো আওয়ামী সবচেয়ে বড় ক্ষতি করতেছে এটা আমি মনে করি আওয়ামী যারা লোকজন আছে অতি দ্রুত ব্যয় করতে হবে কিভাবে এরা যেভাবে থাকুক সে আওয়ামী লীগ তো নিজের রাজনীতি নষ্ট করতেছে ডে বাই ডে রাজনীতি শূন্য হয়ে যাচ্ছে ক্ষমতা হয়ে যাচ্ছে তো শেষ হয়ে যায় ক্ষমতাকে বারবার হইলো আপনার তৈর করতে হয় ক্ষমতা বারবার তৈরি হওয়ার জিনিস হ্যাঁ এটা একটা এটা অ্যাবেস্টার জিনিস এটা এটা ঠিক বস্তুগত না ফলে এখনকার এই র্যাব পুলিশ এটা তো ক্ষমতা না ক্ষমতা একটা স্প্রিট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 যদি প্রপার মানুষের মানুষের নেতা বা মানুষের জন্য গাইড হইতে পারত দেন তারা রাস্তায় নেয় বলতো যে আমি সাথে আর তারা প্রপার আওয়ামী লীগ হইতো তারা যে ডু থিংস ইন এ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 আচ্ছা এখানে একটা কথা আগে বলি সেটা হলো যে আমি গতকালকে পর্যন্ত এরকম কোন কিছু দেখি নাই তবে আজকে দেখছি খেলাফত মুজলিশের পক্ষ থেকে একটা মিছিল করা হয়েছিল উচিত যেহেতু বিষয় হল যে আহ কি করা উচিত এইভাবে বলাটা আমার জন্য সঠিক হবে না এক দুই হলো এটা তাদের জন্য মানে এটা উচিত না আসলে আমার এখানে বলা আমি বলি শেখ ওমান আব্দুর রহমান রাহিমা আল্লা উনি একটা কথা বলছিলেন আমি ওনার কথাটা বলি যেহেতু এর জন্য বিকজ অফ ওনার হিস্ট্রি উনি যা করছেন সবকিছুর জন্য উনি একটা কথা বলছেন সেটা হলো যে মসজিদ ইসলামী সোসাইটির কেন্দ্র হইতে এবং আলিমদের মুসলিমদের দিক নির্দেশনা দিতে হবে যখন এটা আলেমরা করবেন না এ কাছে যখন আলেমরা বন্ধ করে দিবেন তারা যখন মুসলিম আহ বাহ্যিক হতে পারে অভ্যন্তরীণ হতে পারে তারা আহ আপার পাবে। এটা এই কারণে সবসময় এটা আহ দায়িত্ব যে তারা দিক নির্দেশনা দিবেন এবং বিষয়গুলো ক্লিয়ার করবেন দুঃখজনক ব্যাপারটা হলো যে না জানার কারণে আমি যত দূর জানছি অনেকগুলো বিষয়ে না যে তারা এসে রাস্তায় নামবে বা এরকম কিছু একটা বাট দিক নির্দেশনা করা বা ইসলামের অবস্থাটা তুলে ধরা এজ এ মুসলিম যে এই পার্টিসান রাজনীতিতে বিশ্বাসী না যে হয়ত এই আইডিওলজি বা এই ধরনের স্টেট স্ট্রাকচারে বিশ্বাসী না বা এই রুল এসে বিশ্বাসী না এমন একজন মুসলিমেরও তার বর্তমান অবস্থা থেকে কিভাবে তার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত তার কি মনে করা উচিত ইসলামের দিক থেকে এটা তুলে নাই মানে একটা সুন্দর কথা বলছেন যে আলেমরা ইসলামের অবস্থান থেকে ইনসাফ এবং আদলের যে বয়ানটা দরকার সমাজের সমস্যাগুলো কিভাবে আহ সমস্যাগুলোর ব্যাপার ইসলামের সে কি এটা তুলে ধরতে পারেন নাই বা ব্যর্থ হয়েছেন এটা ওনার কথা আমার কথা না আর আপনি যদি নবীর অবস্থান দেখেনা এসে সমাজে এই কাজটাই করছেন ওনারা সমাজের সবচেয়ে বড় বড় হাত ঢুকা দিচ্ছেন এবং ওনারা ইস্যুটাকে কোন ছাড় দেন নাই সো মানে এই এই জিনিসটা হওয়ার দরকার এটা না হলে মানুষ কিন্তু আসলে বুঝবে না সাধারণ মানুষ বুঝবে না ব্যাপারগুলো অনেক কিছু তাদের কাছে ক্লিয়ার হবে না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 তারপরও বিশাল একটা অংশকে আমরা দেখতেছি তারা এটা নিতে আমার একটা মাথা ব্যথা নাই এটা হইতে পারে একেবারে শহুরে যারা একদম আপার মিডল ক্লাস বা রিচ যারা এটা তাদের হতে পারে মিডিয়ার আহ কারণ মিডিয়া আপনি তেরোর কথা বলেন সাপ সত্তরের কথা বলেন বা অন্যান্য পরবর্তী বিষয়গুলো বলে মিডিয়া সবসময় আহ বিষয়গুলো উপস্থাপন করছে যে মানুষ এগুলার তীব্রতা বলেন বা মানবিক আঙ্গেলটা কাজ করে হ্যাঁ হ্যাঁ জন্য আমি ওই যে একটা লেখা মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা মানে সংক্ষেপে বলে দিই মিডিয়া বলতে আমরা যে অনুবাদটা করি যে গণমাধ্যম মিডিয়া মানে গণমাধ্যম না মিডিয়া মানে হলো প্রচার যন্ত্র মাধ্যম তো গণমাধ্যম হইতে হইলে প্রথমত তার একটা মোটামুটি ডেমোক্রেটিক একটা চরিত্র থাকতে হবে হম সেটা যেহেতু বাংলাদেশের মোটা দাগে বড় বড় মিডিয়া দেখাইতে ব্যর্থ হইছে এই পর্যন্ত ফলে বাংলাদেশে আসলে এক ধরনের গণমাধ্যম যদি আমরা মানে বলি গণমাধ্যম সংকটে ভুগতেছে ওই অর্থে গণমাধ্যম নাই আর অন্যদিকে আমাদের মতো যারা ছোটখাটো প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে আমরা তো টিকতেই পারতেছি না কারণ একটা জিনিস এখানে সংস্থা তো আসলে অশিক্ষিত তো অশিক্ষিতই কিন্তু অশিক্ষিতদের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 তাদের যে একটা বয়স থাকতে পারে তারা যে গুরুত্বপূর্ণ অংশ করা হয় মনেই করা হয় না বড় একটা হেফাজত আছে যারা ইসলামের অনুপ্রাণিত এবং এই ভ্যালুজকে তারা ভালোবাসে মনে করেন এটা তারা চালিত হয় দেশের আইন কানুন নিয়ম মানার পরেও এই বিষয়টাই তো আমলে নেওয়া হয়নি বড় বড় বুদ্ধিজীবীরাই আমলে নেয়নি আমাদের এখানে অবশ্য বুদ্ধিজীবী নাই সে অর্থে মানে ইন্টালেকচুয়াল অর্থে ফলে মিডিয়াকে সম্ভব করে তোলার জন্য আগে আমাদের রাজনীতিকে সম্ভব করে তোলা ধরেন আপনি যদি প্রপার সম্ভব করে তুলতেন একটা ডেমোক্রেটিক স্পেস দিয়ে তাহলে কিন্তু ধরেন আওয়ামী লীগ এরকম ফ্যাসিস্ট হইতে পারতো না বিএনপি এত ইনক্টিভ হইতে না জামাত এরকম ধরেন একটা একটু ইসলামী না আবার ধরেন হেফাজত সংগঠনগুলো ধরেন হ্যাঁ এত বড় মুভমেন্ট করলো জনগণের তো আসলে আবার মোদিনা সমাজে বিশ্বাস ফেরা বসল লীগের হ্যাঁ তো ফলে এখানকার না এন্টার সেটা আলেম সমাজ হোক বা সেকুলার সমাজ হোক আমার কাছে যেটা মনে হয় কি আমি যেটা দেখি সেটা হলো আমাদের এখানকার পিপুলের না গার্ডস খুব দুর্বল এত শ্রদ্ধীয় লোক আমাদের হ্যাঁ ওনারা যে স্ট্যান্ডার্ড দেখাইছে হ্যাঁ আপনার এরপরে এই যে কমিশন নিয়ে বা একটা ইয়ে নিয়ে হ্যাঁ যে মানসিকতার পরিচয় দিচ্ছে হ্যাঁ মানে আপনার এটা এদের কাছ থেকে ইসলামের ভ্যালুজ না ইসলামী জালেমের বিরুদ্ধে যে কথা বলেন না জালেমের সাথে যে ধরো জালেমের দোয়া করে প্রশংসা করে জালেম কে যে ধরেন আরো ইসলামাইজ করে আসলে ভাই এটা ভুলি আপনাকে একটু আসলে ইসলাম দরকার নাই আপনার এখানে মনে করেন যে জালেমের বিরুদ্ধে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 ইসলাম মানেন ঘরে বাইরে মানবেন ঘরে মানবেন না এরকম তো হয় না কোরআন নির্দেশ আসছে যে তোমরা আংশিক মানো আংশিক মানো না এটা তো এটা তো মানে কাফের চেয়ে খারাপ হয়ে যায় কাফের তাও তো বুঝি কাফের শত্রু আমার চিহ্নিত কিন্তু যে আমার চিহ্নিত শত্রু না মানতে তারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হম ফলে আমি আলম সমাজের আমার ডিসরেসপেক্ট নাই অশ্রদ্ধা নাই আমি বলতেছি যে সাপলা সাহাবাগী পরিণতি নামে আমার একটা বড় লেখা ছিল হেফাজুদের ভাইরা আমার রাখ করতে পারেন বাট আলেম সমাজ আমার উপর ক্ষুব্ধ হইতে পারেন দেখেন আমি বিএনপির মধ্যে আছে হেফাজতের মধ্যে আছে জামাতের মধ্যে সেই পসিবিলিটিস কে অ্যাড্রেস করা এবং সেই পসিবিলিটি গুলো এর বাইরে যে ধরনের ধরেনাটি গুলোকে যে ধরনের আপনার ভয়ঙ্কর এলিমেন্ট গুলোকে তারা চর্চা করে সেগুলোকে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 হিন্দু হন বা যাই হন একটা বেসিক মানুষের একটা হ্যাঁ আমরা যেখানে প্রত্যেকেই পার্সোনালি একটা সামান্য স্বার্থের জন্য আমরা নিজেরা বিক্রি হয়ে যেতে পারি হ্যাঁ সেখানে এটা কালেক্টিভ বড় আইডিওলজির জন্য এখানকার লোকজন একটা কিছু করবে আমি এটা বিশ্বাস করতে পারি না আচ্ছা আমরা ফ্রেন্স গ্রুপ বলতে বলেছি মনে করেন আহ বাংলাদেশে কিছু রাইটার ব্লগার ইন্টেলেকচুয়াল বলতে পারেন লাইক মনে করেন কিংবা জিয়া হাসান বা আইডিয়াল যদিও প্লাস মনে করেন কিছু মানুষ আছে এরা পলিটিক্স নিয়ে অনেক সময় কথা বলে কিন্তু নিজেরা প্রস্তুত করে না গভর্নমেন্টের সমালোচনা করে কিন্তু একটা ঠিক কোন দলের সাথে নাই ওদের হ্যাঁ এখন এদেরকে বা একটা গ্রুপে দিয়ে বা এই ধরনের মানুষগুলো দিয়ে আপনি কি কোন আমি আপনি যাদের নাম বললেন আমি নাম আমি এদেরকে কাউকে অত বড় দেখি না হ্যাঁ বড় দেখি এবং তাদের কাজের কোন এরা এই যে ফরাদ মজার একসঙ্গে লিখছে রাজকুমারী হাসিনা হম শেখ হাসিনা গণ গাইছে আজকে শেখ হাসিনা বিরোধী একসঙ্গে বিএনপির গণ গান গাইছে এখন যে আমাদের গুণগান গাছে আবার দুদিন পরে যে কার গণ গান তার ঠিক নাই মানে এগুলো না এগুলো কিনতে ডলার লাগে না এগুলো টাকা শাহবাগের যে আদি শাহবাগের সময় মানে ইসলামের তালিম দেয় হ্যাঁ চরিত্র একটা কথা আমরা একটা কথা আমরা একটা একটা কথা আমি বলি সেটা হলো যে সেলফ ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে হ্যাঁ নিজের স্টেটাস পর্যন্ত সে পোস্ট মারে মানে এত ছোট লোক হলে কি আর বুদ্ধিজীবী মানে চিন্তার দায় আদায় করা যায় চিন্তাশীলতা হয়ে যায় বাংলাদেশে মানে আপনি বলবো যে এগুলো পার্সোনালিটি তো ঠিক নাই এগুলো অতি নিম্ন মানের মানুষ খুব সাধারণ জীবন যাপন এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা উঠাবার সাথে আমি বেশি আনন্দ পাই বুদ্ধিদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই এবং আপনি বাংলাদেশে যাদের নাম বললেন এদের কাজকর্মের আমি বলতেছি একটা প্রভাব আছে যখন ফলো করছি পড়ছি তাদের লেখা হ্যাঁ তারা বই পড়া অশিক্ষিত লোক তারা অর্গানিক্যালি চিন্তা করতে অক্ষম এবং তারা রেটোরিক রেটোরিক চিন্তা না রেটোরিক একদম বাজার মাত করে দেওয়া যায় রেটরিক্স চালে তো রেটরিক চিন্তা নাটরিক হলো আপনার একটা কমিউনিকেশনের ফর্ম এটাকে কমিউনিকেশন করা আমরাও ব্যবহার করি কিন্তু যা করে সব এগুলো দুই পয়সার দাম নেই কারণে যাদের না ফরক বাজারের কোন চিন্তা নাই একটু চুপ হয়ে গেছে আগে আমি বলছিলাম যে দেখেন পাওয়া যাবে হ্যাঁ মানে আপনার বেসিক কথা প্রথম একটা মানে পলিটিক্স হলে অলওয়েজ একটা সবাই জানে ভারত মজাররাও জানে বললেও তারা এথিক্যাল এজেন্সি যে কোনো পলিটিক্স একটা এথিক্যাল আকারে হয় এমন আপনি যদি এবং এদের মধ্যে ক্রিটিক্যাল সেকুলার আর পিনা বুঝে ধর্ম না বুঝে লাফা হ্যাঁ কোনো কথা বার্তারি কুষে গিয়ে প্যাথারি বুঝে হচ্ছে যে ইসলামীদের এত ফালতু বাবার কোন কারণ নাই জামাতিদের একটা বড় অংশ ইসলামীদের সাথে বহু লোক আছে বহু আছে আমি জানি হ্যাঁ জামাতিদের একটা অংশ নেই কিনা হেফাজ ইসলামের সাথে কিন্তু পিনাকি ভোটার্যের একটা গুড রিলেশনশিপ আছে এখন এই যে আজকে হেফাজতে কমি ঘরের বের হয়ে আসছে এদের বড় অংশের লেখককে আমি মিডিয়া পেট্রোনাইজ করছি এবং কিছু কিছু এখন আপনার ইয়া ঘুরে ফলে আমি মিশা টিসা দেখছি আরকি এখন এদের নিয়ে আশাবাদী হওয়ার কিছু নাই বুঝছেন এই বিষয়টা আরেকটা বিষয় আমি বলি এখন যে কথা বলা হলো এদের সাথে বিলসি তারপরে এই টাইপের যারা আছে এদের একটা পার্থক্য আছে ভিওয়াইলসি জাগো বা এই ধরনের যেসব গ্রুপ আছে কি গ্রুপ আমি বললি ধরেন এরা নিজেরা ওই যে নিজেরা ভালো থাকবো ভালো খাবো হ্যাঁ ইসলাম ও আছে আর বিআইএল এগুলো ধরেন এটা এগুলো এনজিওর একটা সুশীল ভাসন আরকি মানে এখনকার মুরগি ভাসন আর কি এনজিও আপনি সহজ বলেন সবাই মিলে মাংস হচ্ছে তোরা ওখানে এক দুই একটা ভাগ চায় এর বেশি তার টেবিলটাকে টা কে উল্টে প্ল্যানের নাই রাজনীতি আর দেখেন বাংলাদেশের রাজনীতি আমি মনে করি যে ধরো হেফাজতের পরে যেটা দেখা গেছে এখন হেফাজতে যারা কালচারালি একটিভিস্ট করে যে আমি বললাম যে আমি যাদের সাথে মিশার চেষ্টা করছি এবং যাদেরকে আমি বলছি যে হ্যাঁ ট্রুলি একটা ডেমোক্রেটিক সমাজে এখানে কে ইসলামিস কে হিন্দু এরকম দরকার নেই সবাই লেখালেখি করবে কারণ হইলো এখানকার সেকুলারিজম এর প্রভাবটা এত বেশি একটা হেফাজতি ছেলেও যখন কবিতা লেখা ও দেখে ওর আদর্শকে দাস বসু হ্যাঁ মানে ওর আইডিওলজিক্যাল পয়েন্টটা ও ফেলে এখন কথা হইলো যে তার পারে না ওর দ্বারা পরিবর্তন হবে না কারণ হ্যাঁ এই জন্য অনেক ছেলে পেলে কমে থেকে বের আসা পরে সেগুলারদের বেশি সেগুলার হয়ে গেছে হ্যাঁ তো এটা তো দেখতেছি ওদের ইয়ে সেদিক থেকে বাংলাদেশ মানে ইন্টালেকচুয়ালি বাংলাদেশ কথাটা সত্য এখানে মৃতদেহ লাশ নিয়ে রানি চলতেছে জিয়া হায়দার রহমান রাইট হ্যাঁ তো আপনার এখানে তো এখন এক নাম্বার দায়িত্ব হইল আমি যদি বলেন এক নম্বর দায়িত্ব হলো আমাদের এখন পরিশ্রম করা চিন্তা করা আমরা ক্ষুদ্র জায়গা থেকে যেটা করতে পারি হম আমি ওরকম বড় কোন ইয়া লোক না বা পলিটিশিয়ান না থিংকার না আমি চেষ্টা করি আমার কিছু বোঝা জন্য ভয়েস দেওয়ার চেষ্টা করি অনেস্টলি যেটা আমি বুঝি এবং আমার চেয়ে বেটার যারা দ্রুত তাদের চেষ্টা করি দ্যাট ইজ মাই পলিসি তো থেকে আমাদের সমাজের নানা থেকে নানা রকম আওয়ামী লীগের সামনে যে ক্ষতিটা হবে এটা আওয়ামী লীগের আপনার জনই এই ক্ষতির মুখে আওয়ামী নিয়ে যাচ্ছে আপনার এই অনেকে তো খুব মানে মানে আপনি বলছেন যে আপনি মনে করতেছেন না যে এই ক্লাইমেট কারণ আমি আমি আমার জায়গা থেকে কালচারালিক্যাল ক্লাস ক্ষমতা বা শ্রেণীটা যে অংশ করে এটা ক্ষমতার পরিবর্তনের কথা আমি বলতেছি মানে আমি আসলে দেখতেছি না যে এটা আসলে কিভাবে মানে ট্রুলি ইন্টালেকচুয়াল বাদ দিলাম মিনিমাম সাধারণ কাণ্ড জ্ঞান সম্পূর্ণ লোকের সামনে দাঁড়াইতে পারবে না তার ডিসকোর্স উড়াই দিবে হ্যাঁ এখানকার কলকাতার রাবিন্দ্রিক রাজনীতি পরাজিত হয়েছে মানে বাংলাদেশে গণতন্ত্রের মানে কি বলবেন কারণ আমার মনে হয় যতটুকু আহ মনে করেন ক্রাইসিস পড়ছে বা সুশীল সমাজ বলেন মিডিয়া বলেন আমি একটু একটা আমার চিন্তা না ছিল আমি একটু শেয়ার করি রণিবের সাথে হিস্টোরিক্যাল প্যাটার্ন নিয়ে গবেষণা করে আমার এটা আমার নলেজ ভুল হতে পারে মনে করেন আহ আপনি একটা জিনিস বলতেছেন যে ক্লাইমেট তৈরি জরুরি বা কোটা সংস্কার আন্দোলন বা এখন মানুষ কোশ্চেন করতেছে আমাদের তো আন্দোলন করারই ক্ষমতা নেই আমাদের আন্দোলন করার জন্য আন্দোলন করতে হবে আপনি মনে যে এই আন্দোলন করারই অধিকার নাই সুযোগ নাই যে ডেমক বা ট্রু ডেমোক্রেসি যেটা এটা আসলে কখনো ডেমোক্রেসি দিয়ে হয় না আদার ডেমোক্রেসি জিনিসটাই অটোক্রেসি কে দেয় আপনার মুসলিম দেখেন থিওটিক্যালি আপনি ঠিকই আসতেন মানে ডেমোক্রেসি একটা কারণ যখন ওয়েস্টার্ন ডেমোক্রেসি ও আচ্ছা খুব ভালো ডেমোক্রেসি হ্যাঁ ডেমোক্রেসির মধ্যে আসলে এডিয়োলজির ফাংশনটা এত ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট ভেরি কমপ্লেক্স ফাংশন ইট হেজ ভেরি কমপ্লেক্স ফাংশন তো আপনার সেদিক থেকে ডেমোক্রেসি আপনি যেটা বলেন সেটা ঠিকই আসছে মানে গ্লোবালি দেখতেছি সুতায় গণতন্ত্রের পথ গণতন্ত্রের নামে বাই দা নেইম অফ ডেমোক্রেসি এই ফ্যাসিজমটা আসলে জায়গা করে নিচে ফলে গণতন্ত্রকে সেদিক থেকে এটার জন্য আমি বলি যে মধ্যে সবচেয়ে বড় টাস্ক হলো চিন্তার টাস্ক গণতন্ত্র বলতেছে সেই বছর হয়ে গেলাম একটা ওয়েস্টার্নাইজ ডেমোক্রেসির দাসত্ব করে আমরা আবারও একটা ফেসিজম কে বা একটা অটোক্রেটিক কন্ডিশন মধ্যে জায়গা করে দিব না ট্রুলি অল্টারনেটিভ কোন শাসন কাঠামো বা কোন এথিক আপনারুল আপনার ধরেন যে স্ট্রাগল করবো কিনা খুঁজবো কিনা সেটার আসলে সময় এখন আসছে সেটা চিন্তা করার সময় এখন আসছে হ্যাঁ সেটা আসলে আমরা ওয়েস্টার্নাইজড বা ধারাবাহিকতায় যে সমস্ত আপনার এবং এগুলো যেহেতু ওই অর্থে মানব সভ্যতার সমাধানের চেয়ে দুর্যোগে বেশি তৈরি করছে বরং পৃথিবীর গণহত্যার ইতিহাসে আপনি স্ট্যাটিস্টিক যদি দেখেন যে পরিমাণ গণহত্যা সকল ডেমোক্রেটিক নির্বাচিত শাসকদের হাতে হইছে কোন রকম কোন সৈরতন্ত্রের হাতে হয়নি জঙ্গিবাদের উত্থান বা ক্ষতি ক্ষতি পশ্চিমা আদর্শ আদর্শকে সুপ্রিম ধরে নিয়ে আগায় হ্যাঁ পশ্চিমা চোখ দিয়ে আমরা এইভাবে দেখি দেখা হয় যে কারণে এটা চিন্তা করা হয় কিন্তু আমি কয়েকদিন আগে সাবা মাহমুদ একটা লেখা লিখছিলাম সেখানে আমি কায়রোর একটা উদাহরণ দেখাচ্ছিলাম যে থ্রু দা ইসলামিক কন্ডিশন ইসলামিক কন্ডিশনের অনেক বড় বড় মুভমেন্ট হইতে পারে এবং অনেক ভালো এথিক্যাল অর্ডার ফর দ্যোসাইটি স্টেট বের হইতে পারে হ্যাঁ এই জিনিসগুলো তো কনসিডার করা হয় না একমাত্র গীর্ঘ খ্রিস্টান সিভিলাইজেশনকে মানে আপনার সর্বশেষ হ্যাঁ জ্ঞান এবং নৈতিকতার চিহ্ন অন্য যে সত্য গুলো সেগুলো যখন আপনি একটা বড় সত্যকে বড় একটা এথিক্যাল ফোর্স কে ডোমিনেট করবেন ইগনোর করবেন এবং তাকে শত্রু ডিক্লেয়ার করবেন সেও আপনাকে ফোর্স করবে আমি মনে করি একটা কথা আমি পপুলারলি বলি ক্যাপিটালিজম যদি আপনার গ্লোবাল হয় জেহাদ ও গ্লোবাল আপনার দেরাদোনে যদি দুইটা কালকিভারের শ্যাম্পু পোসাই থাকে সেখানে আগে তাকে ইডোলজিক্যালি মোকাবেলা করেন যদি না পারেন তাহলে এই যুদ্ধে জয়ের সম্ভাবনার চেক এই যুদ্ধ প্রলম করার সম্ভাবনাই বেশি আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ধারণা হয়তো পাচ্ছি লং টার্মের ব্যাপারে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 যেটা নাই আর যদি তাদের মধ্যে ফোর্স ইউজ করা হয় বারবার কন্ট্রি ফোর্স ইউজ করে করে মানুষের মানে বিক্ষুব্ধ করে হয় এবং আস্তে আস্তে মানুষ বাধ্য হয়ে এখানে চলে আসে যদি এটা এই অবস্থায় চলে আদার থিংস ইকুয়াল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 আছে এটা মিডিয়া হয় সুশীল সমাজ হয় রাজনীতি হয় রাজনৈতিক দল হয় আমাদের চিন্তা হয় দর্শন হয় এই সবগুলোর বৈধতা অনেক চলে আসছে। এটা সময় থেকে হওয়া শুরু করছে তখন সেকুলারিজম মুক্তিযুদ্ধ চেতনা এগুলো নিয়ে প্রশ্ন ওটা শুরু করছে এবং এখন এই জায়গায় এসে আসলে আহ আমার কাছে যেমন বড় মানে মনে হয় যে গণতন্ত্রের এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমি দেখি না যে কিভাবে এই সিচুয়েশন থেকে আমার একটা ফেরত যেতে পারে এক এবং দুই যদি তারা যায় কিভাবে লং রানে সেটা এখনো চাইতে ডিফারেন্ট হবে বিকজ যদি আন্ডারলাইং চিন্তা থিমটা চেঞ্জ না হয় আহ তাহলে রেজাল্টটাকে আলাদা হবে এটা আসলে মানে হওয়ার কথা না রেজাল্ট আলাদা হওয়ার কথা না সো আমাদের সমাজের উচিত যে জিনিসটা বললো যে আমাদেরকে ওয়েস্টার্নার কিছু জিনিস কথা চাপাই দিছে কিছু পতাকা ধরা গেছে কিছু গান শিখাই দিয়ে গেছে কিছু আঁকি করে দিয়েছে ম্যাপ দিয়েছে এগুলার বাইরে চিন্তা করতে হবে আদার এই ধরনের যে বিষয়গুলো আছে এটা বেসিক্যালি জুলুম আমার আসলে কি জুলুম আহ এবং কোন অ্যাকাউন্টেবিলিটি নাই এই বিষয়গুলা বাড়তে থাকবে কম প্রমান আমি কোনো রিজন ফর দেম টু এটা যেই হোক তাকে যদি মানে এই পাকে সব কেউ যদি একই থাকে তাহলে সবার করতে হবে এটা নেসেসারি না সবসময় সবাই এটা হয় না বেশিরভাগ সময় হয় কিন্তু একটা সাইজেবল অল্প তাদের আসলে তাদের মৌলিক চিন্তার জায়গাটা কম্পাসটা এটা চেঞ্জ করতে হবে আচ্ছা রনী ভাই হম ধন্যবাদ আসলে আসলে হয় না আলোচনাগুলো কন্টিনিউ রাখাই বড় কাজ হয় আমি ঠিক না ভাই যে পয়েন্টটা বললেন মানে ঠিক না কারণ আমি তো একই ধরনের কথাই বলছি প্রায় যে হ্যাঁ এই প্রশ্নগুলো শাহবাগের সময় থেকে উঠছে এবং আজকে তো যেটা হচ্ছে এখানকার যে সুশীল সমাজ নাই হয়ে গেছে তাদের বৈধতা প্রশ্নের মুখে পড়ছে হ্যাঁ তারা কথা বলে বিশ্বাস করে না তাদের কথা মিথ্যাবাদী হয়ে গেছে হম তারা এখন কেউ না পায় না ফলে আমি তো বলতেছি যে টোটাল শাহবাগ মুভমেন্ট পরে যে উত্থান সমস্ত ব্যর্থতার পরে সমাজের কালচারাল যে চৈতন্য কালচারাল সাইকোলজি সেটা চেঞ্জ হইছে চেঞ্জ হওয়ার পরেও যে কথাটা আলোচনা অবস্থা থাকতে পারে একটা ভালো নির্বাচন কমিশন থাকতে পারে একটা ভালো জুডিশিয়ারি থাকতে পারে এগুলো তো ধরেন মাঝে মাঝে আমরা এগুলো ভালো ভালো লক্ষণ তো দেখছি মানে যে সময় অল্প হইলেও ধরেন একটা জুডিশিয়ারি ফাংশন করছে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 কথা ভাবতে পারি হ্যাঁ সই হতে পারে একই রকম ইডোলজির বা কাউন্টার ইডোলজি হয়তো ক্ষমতার হাত বোতল হচ্ছে হয় আওয়ামী বিএনপি বা জামাত জাতীয় পার্টি ঘুরে ফেরে এগুলোর মধ্যে কিন্তু এর মধ্যেও তো ধরেন সবচেয়ে কম জনগণের জন্য সবচেয়ে কম জুল আসে সেদিকে পরিচালিত হইতে পারে আমাদের হ্যাঁ এটা একটা আরেকটা হতে পারে যে ইন দা লং রান আমরা যেটা করতে পারি যারা কোন পার্টি পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফাংশন করি না আমরা প্রথম কথা হইলো আমরা আমাদের ভয়েস রেজ রাখতে পারি কথা বলতে পারি এবং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 আমার যেটা ধারণা ভুল হতে পারে অবশ্যই সেটা হলো ওই আগের অবস্থা এটা ফেরত যাওয়ার যাবে না মানে এখন যদি যদি কেউ যদি পাওয়ারে আসেও ধরেন কথা কথা বিএনপি আমি গ্রেফতার হয়তো একটু ডিফারেন্ট ডিগ্রিতে কন্টিনিউ করবে এই ধরনের জিনিসপত্র আমার মনে হয় না যে ওই অবস্থার ফেরত বরং এই কালচারটা রয়ে যাবে আমার সেটা সমাজের আইডিওলজিক্যাল এথিক্যাল কালচারাল অর্ডারে চেঞ্জ আনতে হবে আওয়ামী লীগ বিএনপি চেঞ্জ যায় না আপনি রাতারাতি ফল পাবেন না কারণ আমি তো বলতেছি বারবার যে একটা একটা কাউন্টার পলিটিক্স করে একটা একটা থেকে কোন অংশে যে ধরেন আপনার কোয়ালিটি খুব ভালো কিছু করে রাখবে সেটা তো আসলে আমাদের যেটা দায়িত্ব হইতে পারে সেটা হলো সমাজের একটা কালচারাল পরিবর্তনের জায়গা থেকে আমরা অনেক বেশি সোচ্চার হইতে পারি সোচ্চার খাবার গুলো দিয়ে যে মাইক্রো লেভেলের পার্সন গুলো যদি অ্যাক্ট করা শুরু করে দেন এটা বৃহত্তর সমাজে হয়তো একটা ভালো ইম্প্যাক্ট বড় সময়ের জন্য হইলে ফেলতে পারে প্রশ্নটা হলো আসলে ওই জিনিসটা আসলে কিভাবে চাই আমরা ইসলাম দিয়ে চাই নাকি হালকা ইসলাম হালকা আমরা কি আমরা সবকিছু ভেঙ্গা চুলা গুমার করে আবার জিরো থেকে শুরু করতে যেগুলো আছে কিভাবে ফাংশন করে এবং একটা সাথে ধরেন ঝগড়াটা কি মানে গোলাপ থেকে যদি দেখি আমি তো যাই না কি বললাম কোনো বস্তু দিন উল্টা বলছি হয়তো আপনি দর্শকরা মাফ করবেন তারা শ্রোতা শুনলেন আর সবাই সবার জন্য দোয়া করবেন এবং অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ জন্য সংকট থেকে দ্রুত উদ্ধার পায় এবং আমরা যেন সবাই মোটামুটি এবং আপনার সাথে আমি অনেক উপকৃত হইলাম অনেক ধরনের ইনসাইট পাইলাম হয়তো নতুন করে চিন্তা ভাবনা করা যাবে হ্যাঁ এবং আশা করি কথা হবে আপনাদের সাথে আমাদের দুজন গেস্ট দুজনকেই অনেক ধন্যবাদ शेष करते अनुरोध लाइक शेयर कमेंट दिए फेसबुक पेज डब्लू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक सवार साथल्लाइक